মজবুত করে ধরো সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে এখন শুরু হচ্ছে আল্লাহ মক্কার মুসলমানদেরকে যারা ইসলাম কবুল করেছেন বা আরব দেশে মক্কামুদ্দিনা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দিয়েছেন আগের মতো দুশ্মনী আর যুদ্ধ নেই এখন পরস্পর ভাই হয়ে গেছ ফুম বিনিয়মাতে এহুয়ানা আল্লাহ তালার নিয়ামত দিয়ে তোমাদের মধ্যে এখন ভাতৃত্বের সম্পর্ক হয়ে গেছে তোমরা গর্তের একেবারে কিনারায় প্রান্তে ফাহানুম মিনহা সেখান থেকে আল্লাহলা তোমাদেরকে সরিয়ে এনেছেন উদ্ধার করে এনেছেন এই আয়াতের নজুল সম্পর্কে এসেছে যে আউস দা সিয়াকান মদিনায় আনসারিদের যারা নবী করিম সাল্লা সাল্লামকে ওয়েলকাম করেছেন ইমান এনেছেন তাদের মধ্যে দুটো বড় কবিলা ছিল আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন একটি কবিলার নাম হচ্ছে আউস আরেকটি নাম হচ্ছে খাজরাজ এই দুই কবিরাটা মদিনার বড় জনগোষ্ঠী ছিল এই দুই কবিলার জাহিনী জামানায় তাদের মধ্যে অনেক যুদ্ধ হতো কত বছর যুদ্ধ হয়েছে ও আদা ও সাদীদা ও দায় ও এখান যুদ্ধ দুশ্মনী রক্তপাত বহুদিন পর্যন্ত হয়েছে এরপরে যখন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এই দিনে নিয়ামত দিয়েছেন ইসলাম কবুল করেছে উভয় কবিল লোকেরা তাদের মধ্যে আল্লাহ তালা তখন সবাই মুসলমান আগের দুশ্মনী আর নেই যুদ্ধ থেমে গেছে প্রায় চল্লিশ বৎসর তারা যুদ্ধ করেছে দুই কবিরা বহু লোক মারা গিয়েছে বহু কবিলা কবিতা লেখা হয়েছে উৎসাহিত করে যুদ্ধের জন্য তারপরে যখন তারা ইসলাম কবুল করলো পরস্পর ভাই ভাই হয়ে গেলো আনসারি হয়ে গেল সবাই আওস আর খাজরাজ কোন জাতিগত কবিলাগত কোন পার্থক্য আর নেই এবং এটা সম্ভব হয়েছে ইসলামের কারণে আল্লাহ মারামারি প্রতিযোগিতা এইগুলা সব উঠে গেছে এখন সবাই দিন নিভ হয়ে গেছে সে কথা আল্লাহ তালা অন্য আয়াতের সাথ করেছেন ও আল্লা সাবাই না তিনি সেই আল্লাহ সাহায্য দ্বারা এবং মোমেনদের সাহায্য দ্বারা এবং তাদের মধ্যে মোমেনদের মধ্যে পারস্পরিক মায়া মহাব্বতের সম্পর্ক কায়েম করে দিয়েছেন তাদের অন্তরে প্রতি মায়া মমতা সৃষ্টি হয়েছে আপনি যদি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করতেন তাদের মধ্যে মায় মহব্বত সৃষ্টি করতে পারতেন না কিন্তু আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে মহব্বত কায়ম করে দিয়েছেন দিনের কারণে এখানে আমরা যদি কেউ মহব্বত করে থাকি দিনের কারণে এখানে আমাদের কারো লেনদেন ব্যবসা বাণিজ্য কোন পানা দানা অথবা কোন গোষ্ঠী কোন গ্যাতি, কোন এলাকায় বাড়ি তার ভিত্তিতে আমরা ফয়সলা করি না এতে হচ্ছে প্রকৃত ইমান আল্লাহ তারা সেই কথা তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন তোমরা দুশ্মন ছিল এখন তোমরা অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গিয়েছ আল্লাহ তারা ইমান এনে তোমাদেরকে জাহান নামের জলে পুড়ে মরতা সেখান থেকে উদ্ধার করে ফেলেছেন এখন তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ এই ভাই ভাই হওয়ার সম্পর্ক এমন এটা আনসারে ভালো করে জানেন একবার তাইফের যুদ্ধের পরে আপনারা জানেন ফোনা তাই মক্কা বিজয়ের অল্প পরে সে যুদ্ধ হয় সেখানে আল্লাহ মুসলমাদেরকে প্রথম দিকে একটু মার খেলে ও পরে বিজয় দান করেন এবং কাফেরদের মাল হাতে চলে আসে নবী করিম সাল্লাম তখন ওই গনিমতের সম্পদকে অন্যান্য যুদ্ধে সব বাহিনীর সৈন্যদের মধ্যে ভাগ করে দিতেন তখন তো কোনো বেতন ছিল না সেনাবাহিনীর কিছু আসলে তারা তাদেরকে তিনি সেখান থেকে কিছু পারিশ্রমিক দিয়ে দিতেন কিছু সম্মানী দিয়ে দিতেন গণিমতের মাল থেকে সবাইকে ভাগ করে দিতেন এবারে তিনি নও মুসলিমদেরকে দিলেন কারণ কিছুদিন আগে মক্কা বিজয় হয়েছে মক্কার নতুন মুসলমানরাও এই যুদ্ধে এসেছে তো গণিমতের মাল পরিমাণ এত বেশি না সবাইকে ভাগ করে দিলে কম পাওয়া যাবে রাসুল উল্লা সাল্লা চিন্তা করলেন মক্কা লোকেরা কেবল ইসলাম কবুল করেছে কিছু গণিমতের মাল দিয়ে দেয় খুশি হয়ে যাবে আর মদিনার মুসলমানরা আনসারিটা তো অনেক পুরনো তাদের ইমান মজবুত আছে তাদেরকে না দিলে ওরা মাইন্ড করবে না এই রকম ধারণা ভিত্তিতে তিনি বললেন যে নতুন মুসলিম মক্কা আবু আবু সুফিয়ানের নেতৃত্বে যারা ইসলাম কবুল করেছে তাদেরকে বন্টন করে দিলেন এখন কিছু মোনাফেক ছিল একটা মোনাফেক ছিল সে বলল ইনাহা হাদিল ক্রিসমা এই যে ভাগ করা হয়েছে লাম ইরুদ্ আল্লাহ সন্তুষ্টি এর পিছনে ছিল না অন্য এত কিছু করলাম আমাদের কোন ভুলে গেলেন তো সবাই না দুর্বল মনাতে কিছু থাকে সাহাবিদের মধ্যে তো সবাই আপ ছিলেন যদিও রাজি কিন্তু অল্প কিছু একটু দুর্বল মারা ছিলেন এফকের ঘটনায় তাদের তারা কিছু ধরা পড়ে গেছে এরপরে থাকে তারা অন্যায় কথা বিশ্বাস করে ভালো মানুষগুলো তাড়াতাড়ি বিশ্বাস করে সরল বেশি তো অমুক শুনছ এত ভালো মানুষ কাম কোনটা করছে যে এই কাজ করছে তাই না কি হ বিশ্বাস করে তা করে না চেক করে না জানার চেষ্টা করে না আমাদের সমাজে এরকম কিছু বিশ্বস্ত লোক আছে যে বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব আলিম আলামা তাদের বিরুদ্ধে কেউ কুচ্ছা করে করে না এগুলো যখন বলা বলি করে তো কিছু লোক আমাদের সরল মানুষ তারা এগুলো সব বিশ্বাস করে কিছু না কিছু তো হয়ই তা না অলিকে এত কথা বলে নাকি তানা অলিকে পত্রিকা লেখে নাকি এরকম কিছু সব সমাজে আছে না ওই মদিনা সমাজে অল্প কিছু ছিল এগুলো দুর্বল মোনা মোনাফেক প্রকৃতির লোক তারা গিয়ে এই কথা ছড়িয়ে দিচ্ছে এখন মুসলমানদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে ওনার সাহাবিরা যারা ওনার জন্য জান দেয় তারা যদি খুব ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে যায় এই কথা শুনে তিনি ডাকলেন সাহাবিদেরকে আউস এবং খাজরাজের দুই কবিলার সাহাবিদেরকে ডাকলে আসো জলদি আসো তোমাদের সঙ্গে আমার কথা আছে এরপরে তিনি বললেন ফা তবাহ তিনি ছোট্ট একটি ভাষণ দান করলেন সবটাই একটি বক্তৃতা করলেন তাদের উদ্দেশ্যে সেই বক্তৃতার সামান্য অংশ তোমরা কি এর আগে গোমরাহিতে ছিল না পথ ভ্রষ্ট না পথ হারা না আমাকে পাঠিয়ে আল্লা তালা তোমাদেরকে হেদায় দেন নাই অকুন্তুম মুহুবি তোমরা পরস্পর বিচ্ছিন্ন ছিল এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে কতদিন যুদ্ধ করেছ এখন কি সেই যুদ্ধ বন্ধ করে দিয়ে আল্লাহাদের মধ্যে মিল মহব করে দেননি ও আহ তোমরা অনেক দরিদ্র ছিল আল্লাহ তালা আমাকে এনে শান্তি কায়ে করে তোমাদের বিভিন্ন তরিকায় তোমাদের অর্থনৈতিক অবস্থা আল্লাহ তালা ভালো করে দিয়েছেন ঠিক নয় কি ফাকুল্লামা আল্লাহুল যতবার তিনি বলেন এগুলা ততবার সাহাবিরা বলেন আল্লাহ এবং তারা এই নসলিমদের দিচ্ছি গনিমতের মাল তোমাদেরকে দেয় নেই তাদেরকে এই দিয়েছি তাদের ইমান এখনো মজবুত নয় কিছু পেলে তারা খুশি হবে খুশি করে দিলাম আর আমি তারা গণিমতার মাল নিয়ে তাদের বাড়িতে যাবে তোমরা আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ তালা এই দুঃশনী কেমনি উঠিয়ে দিয়েছেন আমাকে পাঠিয়ে দিন ইসলামকে দিয়ে তোমাদেরকে আল্লাহ এই অবস্থা এনেছেন এবং এই ঘটনা সানের নদীর সম্পর্কে আসছে আওস এবং খাদরাজের লোকেরা বসে এক জায়গায় বসে খুব করছিল মহব্বত সাথে একটু আড্ডা দিচ্ছেন গল্প করছেন ওইখান দিয়েছিল হুম আলী হিম উলফা সে দেখলো ইহুদিটা দেখলো তার মনে অনেক হিংসা এর এরা তো এতদিন হিংসা বিদ্বেষ ছিল পারস্পরিক এখন দেখি দোনো কবিলোক একসঙ্গে খুব মোহ্বত হয়ে গেছে তার মনের ভিতরে হিংসা চলে আসলো। এখন সে চিন্তা করলো যে ইসলামের কারণেই এই তাদের এত মজবুত সম্পর্ক হয়েছে এই ইসলামকে কিভাবে নিঃশেষ করা যায় ইসলাম থেকে তাদেরকে কিভাবে সরিয়ে আনা যায় ঐক্য থেকে কিভাবে সরানো যায় বাবা আসার মাহু ও আমারে সাবাই না সে একটা ফোন করল ষড়যন্ত্র করল। তার পরিচিত সে ভালো কবিতা জানে বলে যে কিছু কবিতা শোনাও ওখানে আড্ডার মধ্যে বসো কিছু কবিতা গাও কবিতার মধ্যে কি বিষয় আছে অবিদা নাম হরুবিহীম তারা বু আস এর যুদ্ধ হয়েছে তার তিরিশ চল্লিশ বছর মদিনায় ওই কবিরা ওই যুদ্ধের কবিতাগুলো নিয়ে আসো সেই যুদ্ধের মধ্যে আওস আলারা নিজেদের কবিতা এনে নিজেদের উৎসাহিতৃণা সৃষ্টি করে যুদ্ধ করার জন্য তারা যে কবিতা সাহিত্য লিখেছে পুরনো এগুলো এখন ফেলে দিয়েছে মুসলমানরা সে ওগুলাকে নিয়ে আসছে পড়া শুরু করে দিয়েছে এখন কবিতা এইরকম সাংস্কৃতিক প্রোগ্রামের একটা প্রভাব আছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মধ্যে এগুলো নিয়ে আসে এখন এগুলো শোনার পরে ফেলা হামিয়া নুফুসুল কৌম অনেকক্ষণ এগুলো কবিতা পড়ার পরে এখন যারা ছিল আওসওয়ালাদের আওসের জাতীয়তাবাদ চেতনা দাঁড়িয়ে গেছে খাজরাজ জাতীয়তাবাদের চেতনা দাঁড়িয়ে গেছে এই জাতীয়তাবাদ জাতি ভাষাভিত্তিক বর্ণ ভিত্তিক বংশভিত্তিক জাতীয়তাবাদ ইসলামের দৃষ্টিতে মহব্বতের জিনিস না ঘৃণার জিনিস ঘৃণার জিনিস আর এই জাতীয়তাবাদের স্লোগান দিয়ে আজকে মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে তখন সে এরকম করে খুব তাদেরকে একদম উত্তেজিত করে ফেলল ও বা আদুম আলা বা তাদের মধ্যে অনেক কি হয়ে গেল রাগারাগি গোসা তাদের ওই জাহিলি যে ধরনের ইমোশন আসে জাতীয়তাবাদের পক্ষে এগুলো দাঁড়িয়ে গেল এই আমরা খাদারা তোমাদের থেকে অনেক উত্তম আমরা তোমাদের থেকে অনেক উত্তম আমাদের এত বীর পুরুষ ছিল এই শুরু হয়ে গেল শুরু হতে হতে এখন বলে ও তা অনাদা বেশে আর হিম তখন উভয় পক্ষ উত্তোজিত হয়ে তাদের স্লোগান নিজস্ব কবিলার স্লোগান দেওয়া শুরু করে দিল জাতীয়তাবাদের শ্লোগান লালথের শ্লোগান শুরু হয়ে গেল যুদ্ধ আর একটা করতে হবে ফাইন ডেট ঠিক করে ফেললো উভয় পক্ষ নেমে গেল অস্ত্র জোগাড় করার জন্যে জাহিলিয়তের ফাইট আবার ব্যাক এসেছে এই মহাব্বত সম্পর্কের মধ্যে ধরে ফেলেছে জাতীয়তাবাদ এত খারাপ জিনিস এই খবর চলে গেল নবী করিম সাল কাছে যে খনিকের ভিতরে আগুন লেগে গেল হ্যাঁ কেন হুম তিনি দৌড়ে আসলেন তাদের সমাবেশে এসে বললেন থাম থাম থামতে বললেন তারপরে বললেন আবে দাওয়াল আমি মোহাম্মদ জীবিত থাকতে তোমাদের সামনে উপস্থিত থাকতেই তোমরা জাহিলিয়তের দিকে আবার চলে গেলে জাহিলিয়তের স্লোগান তোমাদের মুখে আবার উঠে গেল জাতীয় তোমাদের স্লোগান আবার উচ্চারণ করল তোমরা এরপরে আল্লাহ তালা ওই নাজিল করলেন সঙ্গে সঙ্গে ওই সময় তাৎক্ষণিক ভাবে আর এই আয়াত নাজিল হয়ে গেল সেই আয়াতটা কি আবার তরজমা শুনি যে তোমরা আল্লাহর ওই রহমত আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন একদিন তোমরা দুশমন ছিলে একে অপরের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করেছর হারবু আপরের জন্য মায়া মমতা ঐক্য সৃষ্টি করে দিলেন আর সেই নিয়ামত পেয়ে তোমরা ভাই ভাই হয়ে গেলো আর তোমরা জাহান নামের অতল তলে ছেলে সেখান থেকে আল্লাহ তালা তোমাদেরকে উদ্ধার করলেন ফানাদিমু আলামা কেনা মিনহুম অস্ত্র ফেলে দিলেন এবং আউসের লোকের খাজরাজার লোকদের খাজরাজা লোকের আউসের লোকদের ধরে আলিগন করা শুরু করে দিলেন গোলা শুরু করে দিলেন আমরা তো আবার জাহান্নামের দিকে রওনা হয়ে গেছিলাম আল্লাহলা এই ইসলাম দিয়ে সাহাবিদের ভিতরে কিভাবে এই ঐক্য কায়েম করেছেন আজকে জাতীয়তাবাদ মুসলিম উম্মাকে কয় টুকরায় ভাগ করেছে এটি ইসলামের স্পিরিটের সম্পূর্ণ খেলাফ এজন্য জন্য সাহাবাহাম প্রায় মনে করতেন যে আল্লাহ তালা ওনাদেরকে কি নিয়ামত দিয়েছেন আপনার একটা হাজির শুনেছেন মহাবিয়া রাজি আহত্ন বলেন যে আমরা একবার কিছু সাহাবি বসে কথা বলছিলাম কয়েকজন নবী করিম সাল্লা আমাদের কাছে আসলেন এসে বললেন কি কথা বলছিল এতক্ষণ বসে এখানে ওনারা বললেন যে বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে কি সাহায্য করলেন আমরা কেমন জাহিল ছিলাম কিভাবে এক আর কবির আরেক করতাম হামলা করতাম করতাম আর সেরে কুফুরের মধ্যে লিপ্ত থেকে এই দুনিয়া থেকে চলে যেতাম আল্লাহ তালা আপনাকে পাঠিয়ে দিলেন ইসলামের খবর দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই জাহিলিয় থেকে উদ্ধার করে ইসলামের ন্যামও দিয়ে ধন্য করেছেন আল্লাহ তালার এই কথা আলোচনা করে আল্লাহ করছিলাম তারা বললেন আল্লাহ আল্লাহর কসম এই বিষয় ছাড়া অন্য কিছু আমাদেরকে এখানে বসাই রাখিনি গল্পগত করাইনি তিনি বললেন আমি তোমাদের কসম করেছি এই জন্য তোমত নয় তোমাদেরকে আমার মিথ্যা কথা বলে দিবা তা নয় কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে আলোচনা বিষয়বস্তু নিয়ে আল্লাহ তালা এত খুশি হয়েছেন তিনি ফেরস বললেন ফেরস দেখো দেখো এই দেখো কি আলোচনা করে দেখছ আল্লাহর দিনকে মানুষ যদি মূল্যায়ন করে আল্লাহর দিনের মহাবিত যদি মানুষ ফিল করে আল্লাহর দিনটা একটা বড় নেয়ামত এটা যদি মানুষ অনুভব করে আল্লাহ তালার প্রতি তার কৃতজ্ঞতা আসে তাহলে আল্লাহ তালা এত খুশি হন সেই কথাই ন্যামত আল্লাহ দিনটা কি আল্লাহ তালার ন্যামত সবচেয়ে বড় নেয়ামত আপনার হাতে কি আছে আপনার তিনটা বাড়ি আছে ব্যাংকে বিশ পাউন্ড আছে আপনার সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা আছে আপনার বিরাস ফ্যাক্টরি আছে এই সমস্ত সম্পদ এগুলোও নেয়ামত কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কোনটা যেটা আপনার কাছে আছে ইমাম ইসলাম এই নিয়ামতটা সবচেয়ে দামি কিনা যদি আমরা না বুঝি যে এটা সবচেয়ে দামি নয় আমার বাড়িটা দাম বেশি তাহলে বরবাদ হয়ে গেল এই নিয়ামতো আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন আমরা এই নিয়ামতকে কতটুকু মূল্যায়ন করি আমাদের এখন চিন্তার বিষয় এরপর আল্লাহ তালা এখন বলছেন ঠিক আছে নিয়ামতো পেয়েছ ভালো সাহাবিরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ঠিক কিনা এখন দেখা যায় যে এক দেশের ভিতরে আবার মাঝে মধ্যে ফাইট হয়ে যায় ওই ডিস্ট্রিক্টের সঙ্গে এই ডিস্ট্রিক্টের লোক বনি বলা হয় না একটু খারাপ চোখে দেখে করে কিনা করে শু ডিস্টিক না ডিস্ট্রিক্টের ভিতরে আসলে সমস্যা হয় এক থানার লোকেরা অমুক থানা ও বাড়ির কোথায় অমুক থানা ই আল্লাহ না ওইটা হবে না ওখানে আত্মীয়তা করা যাবে না ওদের অবস্থা কাহিন এক গ্রাম থেকে আরেক গ্রাম এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এক গ্রাম থেকে আরেক গ্রাম মারামারি হয়ে দি একটা মারা গেছে একটা নিরীহ বাচ্চা মারা গেছে মারামারি শিকার হয়ে এই পত্রিকা পড়েন না গত দুই এক সপ্তাহ পড়ছেন কিনা এগুলা এই গ্রাম থেকে গ্রাম এক পাড়া আরেক পাড়ার বিরুদ্ধে যুদ্ধ করলো এক গ্রাম আরেক গ্রামের বিরুদ্ধে যুদ্ধ করে এগুলো কি জাহেলি আসামি এত জাহেলি এইগুলো ঘৃণীত জাতীয়তাবাদ এত খারাপ জিনিস শুধু ভাষা নয় শুধু দেশ নয় থানা থেকে থানা দৃষ্টির থেকে গ্রাম থেকে গ্রাম পর্যন্ত এই জাতীয়তাবাদের এটা শয়তানের একটা বড় হাতিয়ার মানুষের মধ্যে রক্তপাতকে লাগিয়ে রাখার জন্য ঘৃণা সৃষ্টি করার জন্য। তাহলে এটা এগুলাকে আমরা খেয়াল করতে হবে এখনো আমাদের দেশে এগুলো হয় গ্রামে গ্রামে ফাইট হচ্ছে আর বেশি বেড়ে যাচ্ছে কারণ দিন তো আরো কমে গেছে এগুলো বাদ দিয়ে আল্লাহ বলছেন তোমরা দিনে নিয়ে আমাকে শক্ত করে ধরাও নাকি হালকা করে ধরবো এখন দিন কি আমাদের দেশে শক্ত করে ধরেছি না হালকা করেছি হ্যাঁ এই জন্য কি হয়েছে কি আদাব গদম নাজির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অশান্তি নিরাপত্তাহীনতা আজাব শুধু বাড়ছে আর বাড়ছে আর সীমা লঙ্ঘন আরো বাড়িয়ে দিচ্ছি দিনের মূল্য বুঝতে হবে সেই কথা আল্লাহ তালা পরবর্তী আয়ত্ত সািল মুফ লেহ তোমাদের মধ্যে কিছু লোক এমন হয়ে যাক একটা দল কিছু গ্রুপ কিছু কিছু ব্যক্তি যারা লোকদেরকে ভালো কাদের দিকে ডাকবে মন্দ কাজ থেকে সরিয়ে নেবে এরাই হচ্ছে কামিয়াব লোকজন এখন কিছু লোক এই উম্মের মধ্যে খায়ের দিকে ডাকবে এখন কিছু লোকে ডাকবে না সমস্ত উম্মত এই ডাকার দায়িত্ব আছে এখানে বলছি কিছু লোক ডাকবে সমস্ত উম্মতের কথা কোথায় আছে একটু পরে আসবে এই হচ্ছে চার নম্বর আর যেখানে সবাইকে ডাকার কথা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে একশো নম্বর সেখানে বলা আছে কুমতুম খাইরা উম্মিন উখ্রিজাতুফ ও তানা আনিল মুনকার। তোমরা মুসলিম জাতি মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর এখানে বলা হচ্ছে অলতাকুম মিনকুম তোমাদের মধ্যে একটি গোষ্ঠী কিছু লোক বেরিয়ে আসুক এই কাজ করার জন্য কোনটা ঠিক দোনোটাই ঠিক ঠিক ওই সবাইকে মিলে যেটা এটা সবাই কিছু কিছু এরকম কাজ করতে হবে এখন সবাই হত অনেক বড় কাজ করতে পারবে না ছোট কাজ করবে ইমাম সাহেবের কাজ করবে মুসল্লি একরকম করবেন ব্যবসায়ী আরেক তরিকা করবেন আপনার বাড়িতে ছেলে মেয়ে পরিবার পরিজন তাদের মধ্যে আপনারা আমর বিল আরো নাহিয়া এমনকারে কাজ করবেন বড় বাইরে গিয়ে বড় লেকচার না দিতে পারলেও আপনার নিজস্ব অঙ্গনে কাজ করতে হবে আর আল্লাহ তালা চান যে সাধারণ কাজের উর্ধে উঠে কিছু লোক উম্মের অন্যদেরকে দিনের দিকে ডাকার জন্য বড় দায়িত্ব পালন করবে তারা বিভিন্ন ভাবে নিজেদেরকে সময় বেশি কোরবানি করবে সে কথা আল্লাহ বলছেন এখানে সেটা হচ্ছে আল্লা দেখতে চান কিছু উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কিছু লোক অনেক দাওয়াতি কাজ করার জন্য দায়িত্ব নিবে সময় বের করবে আবার এই জন্য লেখাপড়া করবে এই জন্য যোগ্যতা অর্জন করবে কিছু কোরবানি করবে বৈষয়িক ভাবে ব্যবসা বাণিজ্য কমিয়ে দিয়ে দানি দাওয়াতি কাজ সময় দেবে চাকরি বাকি কিছু ইনকাম রেখে সময় দায়ী লাল কাজ করবে এইরকম কিছু লোক যেন অতিরিক্ত সময় দিয়ে কাজ করে মুসলমানদের মধ্যেও এবং অমুসলমানদের মধ্যেও তারাই এই কাজ করুক আর প্রত্যেকটি ব্যক্তি উম্মা তার নিজস্ব আঙ্গিনায় বে তার যোগ্যতা অনুযায়ী সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে দুইটা কাজের পার্থক্য বুঝতে পেরেছেন একটা হচ্ছে বড় জিম্মা দাঁড়িয়ে নিয়ে অনেক সময় কোরবানি করে অনেক যোগ্যতা অর্জন করে অনেক জায়গায় গিয়ে সফর করে সমাবেশে গিয়ে তারপরে মুসলিম অমুসলিমদের বিভিন্ন জায়গায় টার্গেট করে দাওয়াতি কাজ করা আরেকটা হচ্ছে হাঁটতে চলতে ঘরে বাইরে প্রত্যেকটি ব্যক্তিরই কিছু দাওয়াতি কাজ করার দায়িত্ব অবশ্যই আছে এখন তাদের প্রত্যেকেরই অবশ্যই কিছু দায়িত্ব আছে এটা হচ্ছে ফর যে আই আর উন্মতের পক্ষ থেকে কিছু লোক দাওয়াতি কাজ করবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে বা এক ধরনের সমাবেশ থেকে আরেক ধরনের সমাবেশে যাবে এরকম স্পেশাল কাজ করবে কিছু লোক এটা হচ্ছে ফর দ্য কেফা আয়া ফর দ্য আইনের পার্থক্য বুঝে আসছে আমাদের যেমন পাঁচ আক্ত নামাজ পড়া এটা কি ফরজে আইন প্রত্যেকের পড়তে হবে আর জানাদা পড়াটা ফর দ্যাফা কেউ যদি বলে আমার একটু তাগাদা আছে আমি জানাদা পড়ার টাইম নাই আমি ফরজ পড়ে চলে যাচ্ছি গুণা হবে তার গুণা হবে না কিন্তু কোনোদিন যদি এমন হয় জানা যায় এখানে এসেছে কারো সময় নেই নামাজ পাওয়া যা সবাই চলে গেছে তখন সবাই হবে আর কিছু লোক করে ফেললে বাকিদের গুণা হবে না কিন্তু ফর্জে আইন দাওয়াতি কাজ যেটা সেটা কিন্তু সবাই উপরে ফরাজ আলহামক এই জিনিসটা দুই জায়গায় দুই আয়াতের বক্তব্য এসেছে ক্লিয়ার হয়েছে এপর এখন এই কি। যারা এই কাজ করে শুধু না ফর্জে কেফায়ের কাজও করে উন্মতের পক্ষ থেকে দাওয়াতি কাজের জন্য অতিরিক্ত সময় দান করে এই লোকরা অনেক বড় কাজ করে সে এই বড় কাজটা হচ্ছে আমর মাফ নাহিয়া মুনকারের কাজ এবং এটা বেশি করে করাটা তো অনেক বেশি স্বভাব হবে কিন্তু কমপক্ষে যতটুকু করা ততটুকু না করলে গুণা হবে তার একটা হাত এসেছে মানরা কোনো খারাপ কাজ দেখে মন্দ কাজ দেখে তাহলে সম্ভব হলে হাত দিয়ে সরাইয়ে দেখ কাজটাকে থামিয়ে দেখ তার শক্তি প্রয়োগ করে দেখি সম্ভব হয় ফাইলামিয়াস্তাতে লিসা নিহি তার হাত দ্বারা সরানো সম্ভব না ফিজিক্যালি পারা যাচ্ছে না তাহলে তার জীবনের মুখে বলা যাচ্ছে না এত মারাত্মক পরিস্থিতি হয়ে গেছে তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে ওয়াজ আলীকে এত আফুল ইমান অন্তর দিয়ে ঘৃণা করা খুব মজবুত ইমানের পরিচয় নাকি কিরকম ইমানের পরিচয় একেবারে দুর্বলতম ইমান এখন আমরা একটার মধ্যে তো আসি এখন একটার মধ্যে যেটার মধ্যে থাকলাম সারা জীবন সেটা কি অন্তর দিয়ে ঘৃণা করা দুর্বল ইমান এখন দুর্বল ইমান নিয়া যার যাওয়া জাহান নাম থেকে ফাইট করে দুর্বল ইমান দিয়ে জাহান নামের সঙ্গে দেখেন এখন মুন কার আমাদের সমাজে আমাদের দেশে কিরকম ছড়িয়েছে সবাই ও দুর্বল ইমানের পরিচয় দেওয়ার কারণে এখন মুন হয়ে গেছে শক্তিশালী এখন আর কি কথা বলা যায় তো যখন এরকম পরিবেশ হয় নাই তখন আমরা দায়িত্ব পান না পড়ঙ্ কারণে কারের শক্তি অনেক বেড়ে গেছে তারপরে এখন যদি খালি দুর্বল ইমানের কাছে পরিচয় দিয়ে হবে না রাস্তা খুঁজতে হবে কোন তরিকা আল্লাহ সাহায্য করবেন আল্লাহ চেষ্টা যেন তফিক চাইতে হবে আর একটু নড়াচড়া করতে হবে কিভাবে সবাই মিলে মুনকারকে থামানো যায় কেউ যদি এতটুকু না করে আবার কিছু লোক আছে অন্তরে ঘৃণাও নাই অন্তর ঘৃণা উঠে গেছে কিন্তু নিজেকে মুসলমান দাবি করে মুন গুনার কাজ দেখলে ফাহা কাজ দেখলে কুফুরি কাজ দেখলে মনে কোনো ঘৃণাও আসে না তাহলে তার অবস্থা কি ওলাইসে অরালিকা মিনাল ইমানে হাববা তো খারদাল তাহলে সরিষ পরিমাণ ইমান ও তার অন্তরের মধ্যে নাই তার ঘৃণা আসেনা মারুনা মুখ কত জরুরি নবী কদিম সালাম সেই বিষয়ে হাদিস একদিন বললেন আল্লাহর কসম যার হাতে আমার যান তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমরবিল মুন করে কাজ করতে হবে করতে হবে তোমাদেরকে আলাইকুম তা না হলে আল্লাহ তালা যদি এই কাজ ছেড়ে দাও মন্দ কাজের জন্য লোকদেরকে থামাও না ভালো কাজের দিকে ডাকো না এই অবস্থার জন্য আল্লাহ তালা তখন তোমাদের কাছে কি আজাব পাঠিয়ে দিবেন আজাব সিমালা তাহলে জি বুলাকুম তখন আল্লাহর আজাব এসে গেলে আল্লাহর কাছে খুব দোয়া করবো যে আল্লাহ আজাব দূর করে দেন মুসিবত দূর করে দেন কিন্তু আল্লাহ দূর করবেন না আমার মনে হচ্ছে এই পরিবেশ আমাদের মাথার উপরে চেপে বসেছে এই পরিবেশে আমরা ঢুকে গেছি এখন আল্লাহ তাল্লা কা মাপ তো চাইতেই হবে তাওবা করতে হবে তারপরে মাপ চাইতে হবে এরপরে আল্লাহ আমরা কিছু করার চেষ্টা করে আমাদেরকে প্রস্তুত চেষ্টায় নামতে হবে তাহলেই আদাব আল্লাহ উঠাবেন চেষ্টা না করে যদি শুধু দোয়া করে আর এবাদাত করে হবে না আর একটা হাজি ফেসেছে এই বিষয় এক কমের মধ্যে খুব এরকম মুন চর্চা হচ্ছে গুনা খাতা সমাজে ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে আর এই কারণে লোকগুলো আদাবের উপযুক্ত হয়ে গেছে তখন আল্লাহ তালা হুকুন করলেন ফেরেস্তাকে যাও ওই জাগাকে হালাক করে দিয়ে আস গোল নাজলি করে দিয়ে আস সবগুলা ধ্বংস করে আস ফেরা আসলেন এসে দেখলেন যে একটা লোক দেখা যা খুব আল্লাহ আল্লাহ দিন আল্লাহকে ডাকে তাকে দেখে গিয়ে বলেন যে আল্লাহ এই জায়গায় এমন একজন বুজুর্গ লোক পেলাম খুবই আল্লাহওয়াল্লাহ দিন আপনার ফেকের মধ্যে আছে তাকে সেহেতু ওখানে আসে এই ব্যসাটাকে কেমনি হালাক করি আল্লাহ আল্লা তালা বলেন তাকে দিয়েই শুরু করেন সে তো আমার ইবাদত করেছে ঠিকই আমার দিনের বিরুদ্ধে তার মধ্যে দিনে কষ্ট আসে নাই আমার দিনের এত দুশ্মনী হয়েছে এত মুনকার চর্চা হয়েছে কাদের তাকে দিয়ে শুরু করো শুধু আল্লাহ আল্লাহওয়ালা হলে হবে আল্লাহ আল্লাহওয়ালা হওয়া লাগবে ইবাদত করতে হবে আর আল্লাহ তালার আমর বিল আরুফ নাহি আলী মুনকারের কাজটা করতে হবে এই কাজ আল্লাহ আমাদেরকে দিয়ে করাবে না ফেরেসটা নাজু করবেন আমাকে দিয়ে করতে হবে উম্মত এটা ছেড়ে দেওয়ার কারণেই এই কাজ ছেড়ে দিলে সেই সমাজে আল্লাহর আদাব আসে হাতিসে পাওয়া গেল আজকে তো কাজে অমুকে তোমকে দর দিয়া লাভ নাই আমরা এই কাজ করিনি আল্লাহ তালার কাছে আমরা এই জন্য তবা করি আল্লাহর কাছে তফিক চাই এই আমর বিল মা আরুফ নাহি আলিমুন কাজ করি হিম্মত করি এরপরে আল্লাহ আল্লাতলা বলছেন যে তোমরা এই কাজ যে করবে হ্যাঁ এই কাজ করতে গিয়ে তোমাদেরকে ঐক্য লাগবে এই আমর বিল মাহরুল নাহিন মুনকার কাজ করাটা সবাই মিলিয়ে করা লাগে এক করতে গেলে বেশি বিপদ না সমাজের সবাই যদি মেজরিটি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিপদটা কমে যায় কিন্তু মাত্র দুইজন তিনজন একজনকে পাঁচজনকে করতে গেলে রিস্কটা বেড়ে যায় এই অধিকাংশ লোক এই বিষয় একমত হওয়া দরকার সে কথা আল্লাহ বলছেন ওদের মত হয়েও না আগের জমানার উন্মত মত হয়েও না যারা কি করলো পরস্পর বিভক্ত হয়ে গেলো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেল বিভিন্ন গ্রুপে ভাগ ভাগ হয়ে গেল আর ইখতলাফ করে শুরু করে দিল ব্যাপক ভাবে তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে তারা ইতালাফ শুরু করে দিল কোরআন হাদিস সুস্পষ্ট দলিল আসার পরে ইখতলাফ শুরু করে দিলে ওদের মতো হয়েও না এই লোকগুলোর জন্য কঠিন আজাব বড় শাস্তি আছে এই বিষয়ে একটা হাদিস এসেছে মাবিয়া বিন আবি সুফিয়ান রাজি আলাহ বলেন আব্দুলা বলেন আমি আব সঙ্গে হজ আদায় করলাম হজের সফরে ছিলাম নবী করিম সালাম ইনতেকালের পরের অনেক পরের ঘটনা এরপরে রাদি আল্লাহ তাল্লাহ আনহু কি করলেন ইন্সুল কাল জোহরের সময় মক্কায় পৌঁছে তিনি আমাদেরকে একটা হাজির শুনালেন মহাবিয়র আহু তিনি তো সাহাবি নবী করিম সাল্লাম বলেছেন তারা তাদের ইতালাফ করতে করতে বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়ে গেল উম্মারিক মিল্লা আর আমার উম্মতের বিভিন্ন বাতিল ফেরকা আসবে তারা তিয়াত্তর ফেরকায় বিভক্ত হয়ে যাবে এই তেহাত্তর ফিরকা যাবে শুধু একটা যাবে নাহয় আর আমার উম্মতের মধ্যে বিভিন্ন এই ফিরকাগুলো কেন হবে বিভিন্ন মন গোড়া কথাবার্তা কোরআন হাদিস বাদ দিয়ে মন গোড়া কাহিনী কেসা ঢুকেই দেওয়া হবে আর এগুলো তাদের মধ্যে হাওয়া তৈরি করবে হাওয়া মানে হলো যে ডিজায়া, আউট অফ ডিজায়ার মন গোড়া বিষয় নিয়ে তারা দিনের মধ্যে ফর্মুলা বানাবে তত্ত্ব বানাবে তথ্য বানাবে এবং এগুলো তাদেরকে পলিউট করে দিবে দূষিত করে ফেলবে যেভাবে জল আতঙ্ক রোগ যখন সৃষ্টি হয় তখন শরীরে সব জায়গায় এর বিষাক্ত প্রভাব ছড়িয়ে পড়ে হয়? কুকুরে রোগড় দিলে কুকুরে কামড় দিলে ওই কামড়ের জায়গায় শুধুমাত্র তিনি ব্যাখ্যা দিয়ে বললেন এর কোন শরীরের কোন রোগ কোন জয়েন্ট বাকি থাকে না সব জায়গায় জলান্তর রোগ যেভাবে ছড়িয়ে পড়ে এইরকম আমার উম্মতের মধ্যে বিভিন্ন লোক মন গোড়া তত্ত্ব ফতুয়া এগুলো নিয়ে আসবে আর উমতের মধ্যে তারপরে বলেন হে অলার কসম হে আরব জাতি ইমু মুহ আলী ওসাল্লাম রাজি বললেন হে আরব জাতি আল্লাহ তালা তোমাদেরকে তোমার নবী পাঠিয়ে যে মেসেজ দিয়েছেন এটা দায়িত্ব যদি পালন না করো লাই রুকু মিনান্যাসীমিহি তাহলে অনারবরা তো আর কেমনে কেমন পালন করবে তোমরা আরবরা যদি দায়িত্ব ছেড়ে দাও অনারবরা কেমনে করবে। আজকে এই দিনের দায়িত্ব আমর বিল মা আরুফ নাহ মুের কাজ আরবরা ছেড়ে দিয়েছে আজমওয়ালারাও ছেড়ে দিয়েছে যার ফলে আমাদের এই দুরবস্থা চলছে এই এখন এখানে তেত্ত ফেরকার কথা আসলো বাহাত্তর ফেরকা কথা আসলো আবার সেটাকে নামে আগে জামাতের হাদিস নিয়ে একাধিক জামাত হতে পারে এগুলো বাহাত্তর তেহাত্ত ফেরকা না বাহাত্তর ফেরকা যেগুলা পথপ্রষ্ট সেগুলো কোনটা ইসলাম থেকে বিভিন্ন রকমের যে খারেজি সম্প্রদায় শিয়া সম্প্রদায় তারপরে আপনার জাবারিয়া কাদারিয়া এবার এরকম উল্টা অনেকগুলো এসেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এগুলো ওগুলো তারাই মন গোড়া কথা ঢুকিয়েছে বেশি কোরআন হাজি বাদ দিয়ে বিভিন্ন গ্রুপ এসে গেলে আজকেও তারা এই আকিরা দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে কিন্তু এগুলো দ্বারা ইসলামী সংগঠনগুলোকে বোঝানোর ইসলামী দলগুলাকে ইঙ্গিত করা এটা বলা হচ্ছে না এই এটা কিন্তু অনেকেই ভুল গুজে থাকেন এখন আল্লাহ তালা বলছেন আজাবের সম্মুখীন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত হব সে কথা আল্লাহ রব আলমিন বলছেন দুই গ্রুপের অবস্থা কিন্তু একরকম না দুই গ্রুপের মধ্যে অনেক ব্যাপার আছে আর কিছু লোকের চেহারা হয়ে যাবে কালো একদম চেহারা নিয়ে লোকেরা উঠবে নুরানি উজ্জ্বল চেহারা নিয়ে কারা উঠবে আর কালো মলিন চেহারা নিয়ে কারা উঠবে সুয়াদুজু হুহম যাদের চেহারা কালো হয়ে যাবে মলিন হয়ে উঠবে এরা হচ্ছে ওই লোকগুলো যাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি কুফরি করেছিলে ইমান আনার পরে ইমানের পরে আবার কুফুরি রাস্তায় চলে গিয়েছ তাহলে আজকে তোমরা সাদ গ্রহণ করা আজাবের জানিয়ে নিয়ে তোমরা কুফুরি করেছ এই কুফুরির শাস্তি আজাব গ্রহণ করে সাদ গ্রহণ করো আর যাদের চেহারা খুব শুভ্র হবে উজ্জ্বল হবে তারা সবাই আল্লাহর রহমতে থাকবে সেখানে চিরদিন থাকবে জান্নাতের মধ্যে তিলকুল হক ও এই যে কথাগুলো এতক্ষণ বলা হলো এগুলো আল্লাহ তালার আয়াত না আর কারো আয়াত আল্লাহ তালার আয়াত এগুলো শোনা দরকার ভালো করে না তলু আলাই হক এগুলা আপনার কাছে তেলাওয়াত করি হক কথাইগুলো সব আলমিন বিশ্ববাসীকে আল্লাহ তালা খামাকা জুলুম করতে চান না আল্লাহ তালা তাদেরকে সব হক কথা বলে দিতে চান কেউ যেন কোনো জুলুমের শিকার না হয় সবাই যেন ইনসাফ পায় সবাই যেন কল্যাণের দিকে আসে আর আল্লাহর আকাশে জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তালার জন্য তার কাছে একদিন সব সবকিছু ফেরত যাবে তোমরা যদি আল্লাহওয়াল্লাহ না হও আল্লাহর দিনের দায়ী না হও আমর বিল মারুফ নাহিয়ালি মুন করে কাজ না কর তাহলে আল্লাহ তালা তোমাদের কাছে ঠেকানা সব আল্লাহর মালিকানা এখনো আছে আল্লাহর মালিকানা কোন দিকে কমে যায়নি আর তোমরা সবাই আল্লাহর কাছেই আসবে কিন্তু তোমাদের কাজ করে যে মুফলে হন হওয়ার সুযোগ ছিল সেটা মিস করো আর না করলে আজাবন আদিমের জন্য তৈরি হয়ে যাও কাদের চেহারা শুভ্র হবে উজ্জ্বল হবে এ তাফসিরে এসেছে যে আহলে শূন্য তল জমা আহ আহলে শূন্য অল চেহারা উজ্জ্বল হবে আহলে শূন্য আল জমা থেকে শূন্য মানে তো নবী করিমসাল শুনত আর জামা মানে সাহাবিদের জামা। যারা সাহাবিদের জমায়েতের তরিকায় চলে তাদের তরিকার উপরে থাকে আর সুনকে অনুসরণ করে তাদের চেহারা উজ্জ্বল হবে আর যারা বেদাতকারী হয়ে যায় আর উন্মতের মধ্যে এই বেদাতের ভিত্তিতে দলা করে বিভক্ত করে ফেলে এদের চেহারা কালো হয়ে যাবে মলিন হয়ে যাবে যারা বেদাতকারী তাদের চেহারা হাসরের ময়দানে কালো হয়ে উঠবে যারা আহলে সুন্নতেল জমা অনুসরী তাদের চেহারা উজ্জ্বল হয়ে তারা হাসের দিনে উঠবে এখন আমরা কোন দলের অন্তর্ভুক্ত হওয়া দরকার জমা তার মানে আলাই কুম্বে আলাই কুম্বে সুন্নতি খোলা ফেদিন এই হাদিস গুলো এসেছে সুন্নতকে অনুসরণ করা সাহাবিদের আমরের ভিতরে থাকা আর এর বাইরে যে সমস্ত আমল আবিষ্কার হয়েছে ওগুলো দিকে না যাওয়া সেগুলো বেদাৎ অনেক বেদাৎ আবিষ্কার হয়েছে আমাদের সমাজে চলে চলে কিনা এখন যারা বেদাতের দাবিদার তারা সবগুলো বেদাৎ করে আমাদের দেশে যারা বেদাৎকারী তারা নিজেদের কি মনে করে তারা সুন্নি মনে করে নিজেকে তারা আহ্লসীমাত জমা তাদের আহ সীমান্ত জমাতের আমির আছে আর বাকিদেরকে তারা মনে করে কি ওহাবি বুঝতে পেরেছেন বাকিরা হচ্ছে ওহাবি তারা হচ্ছে শূন্যতার দাবিদার হবে যে শূন্যতার আমল করবে সে বেদায়াতকারী বা ওহাবি হয়ে যাবে এটা হচ্ছে কনসেপ্ট পুরো উল্টে গিয়েছে সমাজের মধ্যে তো এখন যদি চেহারা উজ্জ্বল করতে হয় আখেরাতে বেদা থেকে দূরে থাকতে হবে কিনা আতিনা আর হয় এত বুজুর্গ এখন বেদাৎ হয় কেমনি কোরআন হাদিসের মধ্যে মিলিয়ে দেখতে হবে সুন্নতের পক্ষে আসে না বিপক্ষে আসে দলিল আছে কি সাহাবিরা কি আমল করেছেন রসুল্লাহাম কি এই আমল করেছেন চল্লিশা আবার চেহেলাম কোনটা চেহলাম যে কয়দিন পরে করে আল্লাহ ভালো জানে তারপরে কি বলে আবার কোরআন খানি তারপরে আবার কি করে কুল কুলখানি কুলমানি তো বড়ই কুলখানি কি জিনিস তাও তো বুঝি না এগারো শরীফ বারো শরীফ নাই কাঙ্গালি ভোজা এইরকম অনেক কিছু বানিয়ে নিয়েছে মারা গেলে করতে হয় সিনি করতেই হয় সাহাবাহাম কোনদিন সিন্নি করেছেন কে পেয়েছেন নবী করিম সাল কোন জায়গা সিন্নি করতে বলেছেন না তাহলে এই যে বেদাঁত আছে এইগুলা যুগ যুগ ধরে চল হয়ে আসছে সমাজের মধ্যে এই চলকে ফলো করা বেদা যদি এটা করেন হাসরের কালো চেহারা নিয়ে উঠবেন গরিব খাওয়ানো ভালো তাদেরকে অন্য সময় টাকা পয়সা দিয়ে দেন খাক তারা ফাংশন করে অমুক তারিখে অমুক দিন হ্যাঁ এরপরে আগামী বছর অমুক তারিখে আমার বাপের মৃত্যু বার্ষিকী এই বার্ষিকী শূন্যত না বেদা হ্যাঁ এইভাবে করে আপনি গণেন কয়েক ডজন পাবেন না কয়েক শত বেদাত পাবেন কয়েক শত তাহলে আলহামদুলিল্লাহ তাপ সিঁড়ে বসেছেন আলোচনা শুনেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কিন্তু বলে যে কি করি দেশের মানুষের চাপ সহ্য করা যায় না আরে একটু আপনার কি মেরে ফেলবে নাকি এটি হিম্মত দেখা দিনের কাজ করতে হিমত করতে আমি খাওয়াবো না এটা বেদা আমি এত টাকা মিসিং এবার অনেক লোক অসহায় অবস্থায় আসে তাকে ঘর বিয়ে দিতে দেওয়ার ঘর দিয়ে দেবো এটিমের লেখাপড়া খরচাল না সেটা দিয়ে দেব অসুস্থ হয়ে কাতার তার অপারেশনের খরচ দেব এগুলো করেন এগুলো আপনার কোন দিন তারিখ হিসাব করে করা লাগবে না তাহলে আমরা শূন্যতলা হয়ে যাই বেদা থেকে আমরা সরে আসি